বাংলা মানবতা সমাধান الله الحمد لله. الحمد لله والسلام على سيد نبينا وقائدنا وقدوتنا محمد عليه وعلى آله وعلى من تبعهم إلى يوم الدين. اللهم معهم بمنك وكرمك يا أكرم الأكرمين সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীর যে প্রান্তে বসে পিস টিভি দেখছেন আপনাদের প্রত্যেককে অনেক অনেক মোবারকবাদ বন্ধুগণ আমরা আমাদের এই অনুষ্ঠানে ধারাবাহিকভাবে কবিরা গুণা সম্পর্কে আলোচনা করছিলাম যাতে করে আমরা জেনে নিতে পারি কোনটি নিকৃষ্টতম বড় অপরাধ যে অপরাধ অপরাধকে রব্বুল আলমিন হারাম করেছেন তও করা ছাড়া ক্ষমা করবেন না আর রসুল সাল্লাহ তাল আলী গুসাল্লাম যাতে তার সাহাবায়িকারামকে সতর্ক করেছেন আমাদেরকে নিষেধ করেছেন আমাদেরই কল্যাণে আমাদের জুনিয়ায় আমাদেরই পৃথিবীর হাসানার জন্য। আমাদের পরকালীন জীবনের সমৃদ্ধির জন্যে কারণ কবিরাগুনা ব্যক্তির দুনিয়ার জীবনের ধ্বংসের কারণ আর যার দুনিয়ার জীবন ধ্বংস হয় পরকালটাও ধ্বংস হয়ে যায় আর যার দুনিয়ায় হাসানা হয় পরকালটাও তার হাসানা হবে কারণ বুল আলামিন। দুনিয়ার হাসানা আর পরকালের হাসানাকে একই সূত্রে গেতে দিয়েছেন তিনি নিজে দোয়া শিক্ষা দিয়ে বলেছেন রব্বানা আুনিয়া দাও পরকালেও হাসানা দিও আর জাহান নামের আগুন আমাদের জন্য হারাম করে দাও বন্ধু মান বলি আমিন আমরা চাই আমাদের জীবনে হাসানা পরকালেও হাসানা আর জাহান নাম হারাম হোক আমাদের জন্যে কিন্তু এজন্য। কবিরাগুনা থেকে বেঁচে থাকতে হবে আর কবিরাগুনা থেকে যাতে আমরা বেঁচে থাকতে পারি নিজে পরিবার সমাজ দেশ আর জাতিকে নিয়ে এই জন্য উদ্যোগ আমাদের আয়োজন রব আলম আমাদের উদ্যোগ আর আয়োজনকেও কবুল করুন আমিন বন্ধুগণ আজকে আমরা একটি কবিরাগুনা নিয়ে আলোচনা করব যে কবিরাগুনা আমাদের জীবনকে তথা মানুষের মৌলিক অধিকারকে প্রশ্নের সম্মুখীন করেছে जीवन जातार मान के हाई दी आकाशचुम्बी कर दी जिनपतर दाम और तालो अन्या भाव विक्रय करा विक्रय कर अथवा तुला आदाय अथवा फकहर मत जूर विक्रयकारी अथवा क्रयकारी अथवा व्यवसाय चाँदा आदाय बन এই যে জুরপূর্বক চাদা আদায় তুলা আদায় অথবা কর আদায় এর মাধ্যমে দ্রব্য দ্রব্যমূল্যকে আকাশচম্বি করে দেয়া হচ্ছে কিন্তু উৎপাদনকারী তার দ্রব্যের যথার্থ মূল্য পাচ্ছে না ব্যবসায়ী তার লভ্যাংশ হারাচ্ছে অপরদিকে বুক অনেক টাকায় খাচ্ছে কিন্তু অনেকেই হয়তো পয়সা না থাকার কারণে জীবনের একান্ত প্রয়োজন মিটাতেও পারছে না কবিরা গুনা বন্ধুগণ আজকের আধুনিক সময়ে অর্থনীতির নাম যখন বিজ্ঞান হয়েছে তখন যখন হয়েছে ইকনমিক সময় এসে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তাল আলী ওসাল্লাম ঘোষিত রবুল আলমিন কর্তৃক ঘোষিত এই কবিরা গুনার ব্যাপারটি সকলে আলোচনা করা উচিত কারণ অর্থনীতিকে সায়েন্স বলে অনেক কিছু করে বিভিন্নভাবে রাষ্ট্র সরকার বিভিন্ন এজেন্সি বিভিন্ন সংস্থা সবাই মিলেও মানুষের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ধরতে পারছে টেনে ধরতে পারছে দ্রব্যমূল্যের লাগাম পাগলা ঘোড়া ছুটেই চলছে আটকাতে পারছে না অথচ এর গোড়ায় ঔষধ দিতে হবে আর যে অপরাধের কারণে তা হচ্ছে এর অন্যতম শ্রেষ্ঠ একটি কারণ হলো। বিক্রয় কর তোলা অথবা তুলা আদায় করা অথবা জোরপূর্বক চাঁদা দেয়া বন্ধুগণ এই বিষয়টিকে যে ইসলাম কবিরা গুণা করেছে একটু চিন্তা করুন এর দ্বারা মানুষের অধিকার প্রতিষ্ঠা করা হয়েছে অপরদিকে এটাকে অপরাধ না বললে মানুষের মৌলিক অস্তিত্ব প্রশ্নের সম্মুখীন হতো মৌলিক অধিকার ধ্বংস হতো বন্ধুগণ আসুন না আরো ভালো করে চিন্তা করি দেখুন আসু হা হুয়া তো আলাদা আমাদের সৃষ্টি করেছেন এই পৃথিবীতে আমাদের জীবনযাপনের ব্যবস্থার জন্যে তিনিই সব কিছু ঠিকঠাক করে দিয়েছেন তিনি আমাদের জীবিকার সংস্থান করেন তিনি ফসল অঙ্করোধ গমন করান তিনি বিভিন্ন খাবার আমাদের জন্যে জমিন থেকে অঙ্করোধ গমন করান জমিনে ডাঙ্গায় আর পানিতে জলে আর স্থলে আকাশে আর মাটিতে মাটির নিচে আর উপরে সব দিক থেকে রিজিকের ব্যবস্থা তিনিই করেছেন আমাদের করতল করেছেন এর পরতে পরতে হাঁটতে বলেছেন কিন্তু কি জন্য রিজি করেছে মানুষের বেচেতাকার মৌলিক দায়িত্ব হিসেবে অধিকার হিসেবে রিজিকের ব্যবস্থা করেছেন তবে হ্যাঁ মানুষের সকল প্রয়োজনের রিজিক ব্যক্তি সব নিজের হাতে একাই পায় না নিজে একাই সব উৎপাদনও করতে পারে না এই জন্যে প্রয়োজন বাণিজ্য আর ব্যবসা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ব্যবসা করেছেন আগেই তিনি আন্তরাষ্ট্রীয় ব্যবসা করেছেন আন্তর্জাতিক ব্যবসা করেছেন কারণ ব্যবসার দ্বারা অতিথে মানুষের খেদমত করা যায় মানুষের উপকার করা যায় তাই সকল নবী নিজের প্রয়োজন নিজ ক্ষমতা অর্জন করেছেন আর্থিকভাবে বাণিজ্য করেছেন ব্যবসা করেছেন তাই ব্যবসা সবচেয়ে বেশি শিখিয়েছে ইসলাম ব্যবসাটা মানুষের সেবা শুধু তাই না তালা মুহাম্মুর রসুল্লাহ সাল্লাহ তালা আলী ওসাল্লামের মাধ্যমে আমাদের জন্য যে কোরআন নাজিল করেছেন আল কোরআন আল করিমেও রব্বুল আলম ব্যবসা করতে আমাদেরকে বলেছেন এমন কি নিজেদের সাথে তো ব্যবসা করতেই বলেছেন রব্বুলের সাথে ব্যবসা করতে বলেছেন ব্যবসা করতে গেলে দুইটা পক্ষ লাগে রব্বুল আলম বলেছেন ইমান এনে থাকলে আমি আল্লাহর সাথেই ব্যবসা করো যে ব্যবসা তোমাকে পরকালের জাহান নাম থেকে মুক্ত করে দেবে জীবনে পরস্পরের ব্যবসা এটাও প্রয়োজন আর আরবিতে ব্যবসাকে বলে মজার ব্যাপার হল আল্লাহ মুহাম্মদুর রসুল সালাহ তাল আলী হুসাল্লামের জন শ্রেষ্ঠতম সাহাবি যারা তাদের জীবন সম্পদ अर्जन सबकिब्बुल आलमी जन निवेदित दिए दिए रबुल आलमी बनीम तेज़न थे सुसंबा दिए आशार मुबास नाम ख्यात जे दस जन सहबी रला आन दुनिया थकते ही सुसंबाद पे तर मध्य नयन छबसायी आंतर्जातिक मान व्यवसायी एवं आश्चर्य हल জন নয় বারই বলেছেন নয় বার তিজারা শব্দটি কর আন আল কারিমে নয় বার এসেছে আর দশজন আসারে মুবাসার নয় জন ছিলেন ব্যবসায়ী আরো মজার ব্যাপার হলো হল রসুলসাল্লাম আমাদেরকে আদেশ করে বলেছেন ও আমার তোমরা ব্যবসা করো কারণ রিজিকের দরোয়াজার দশ বাগের নয় ভাগ হলো রিজিকের দশটা দরোয়াজা এর নয়টাই হলো ব্যবসার মধ্যে সুতরাং ইসলাম ব্যবসাকে গুরুত্ব দিয়েছে বাণিজ্যকে সবচেয়ে বেশি উদ্বুদ্ধ করেছে শুধু তাই না মোহাম্মদর রসুল্লাহ সাল্লাহ তাল আলী হুসাল্লাম এবং তার সাহেবকেরা আমরা দি আল্লাহ আনন্দ তারাও ব্যবসা করেছেন রসুল সাল্ল তালিসাম নিজে ব্যবসার এত সকল আইটেম সিস্টেম এবং পদ্ধতি বলেছেন আজকের আধুনিক সমাজে যা যা হচ্ছে তার সবই রসুল নিজে বলে গিয়েছেন যদি কেউ দেখতে চান তাহলে সহি মুসলিমের কিতাবুল বুয়ু বা ব্যবসা বাণিজ্যের অধ্যায় খুলে দেখুন বিশ্বনবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল তাল আলী হুসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন মাক্ষাতুল মুভূমির দেশে হিজরত করেছিলেন মদিনাতুল মোনাওয়ারায় সেখানে অল্প কিছু কৃষিও হতো দেরাই আর জেরাই মক্কাকে বলা হয় দেরাই যেখানে কোনো কৃষিচদ্রব্য হয় না কিন্তু মদিনায় একটু কৃষিচদ্রব্য হতো কিন্তু রসুল সাল্লাইসামের জীবনের তিপ্পান্ন বছর ছিলেন মাকাতুল মাত্র দশ বছর ছিলেন মাদ মোর কিন্তু রসুর সাল ব্যবসায় বাণিজ্যে যত টার্মস যত কন্ডিশন যত ক্ষেত্রে বিনিয়োগ যতভাবে ব্যবসা হতে পারে প্রায় সব নিজে খুলে খুলে বলেছেন আমাদেরকে বলে দিয়েছেন আর তাই বাণিজ্য এবং ব্যবসার ব্যাপারে সতর্ক হতে আমাদেরকে আদেশ করেছেন ডবুল আলমীর এবং তার পর আমাদের সাথেই থাকুন যা মানুষকে আখেরাত মুখী করে আল্লাহ চান মানুষ যেন আখেরাতে প্রতিযোগিতা লিপতে হয়ে যায় सम्पद परीक्षा कर सम्पद नहीं परीक्षा समीक्षाएं अनुप्राणी आल्ला सृष्टिकारी हादिसमूह रोबार मंगलवार और शुक्रवार रत एगारचार सकाल दस टेलेश Prodigy of Islam, Farif Naik. I challenge any human being to point out a single fundamental of Islam. The illustrious son of the world-famous orator of Islam, Dr. Zakir Naik. I am the only one. The only one is <laughs> one. The only one is one. The only one is Motivating towards the true path.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 প্রতিবিওশ পটিবার রাত 6:30 টায় আপনি সম্প্রচার সকাল 9:30 টায় বাংলাদেশে পিএস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বুদ্ধগন বিতরির পর আমরা আবারো ফিরে এলাম। আমরা আলোচনা করছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ব্যবসাকরতে বলেছেন এবং ব্যবসার বাণিজ্যের যত টার্মস যত কন্ডিশন সবকিছু বুল আলমিনের হাবিব নিজে খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন আর তাই এটি কবিরা গুণায়ের অংশ অযাচিতভাবে দ্রব্যের মূল্য বৃদ্ধি করার জন্যে কর বা তুলা আদায় করা অথবা জোরপূর্বক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা নেয়া ব্যবসায়ী চাঁদা দিলে বাধ্য হয়ে দ্রব্যের দাম বাড়িয়ে দেবে চাঁদার টাকাটা তাকে উঠাতে হবে এইভাবে যে বাণিজ্যকে আঘাত করা ব্যবসার মেরুদণ্ডে কুঠারাঘাত করা এর দ্বারা সাধারণ ভুক্তাদের তথা সকল মানুষেরই অধিকার খর্ব করা হয় এটা কবিরা গুনা বুলাল আমির এবং তার হাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আমাদেরকে এর থেকে সতর্ক করেছেন শুধু তাই না রসুল সাল্লাহ তাল আলিউ আলী ওসাল্লাম ব্যবসার যত টার্মস যত কন্ডিশন সব এক এক করে বলে দিয়েছেন আজকের বর্তমান প্রেক্ষাপটে আমরা আমাদের দেশ আর জাতির বাস্তবতায় যদি চিন্তা করি ইসলাম মানুষের জন্যে মানবতার জন্যে এই পৃথিবীতে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যে আর তাই তো এই বিক্রয় কর বা তুলা আদায় বা জোর করে চাদা আদায়কে কবিরাগুনা বলা হয়েছে আর কোন ধর্ম করেছে আর কোন জাতি করেছে আর কোন আদর্শ এটা করতে পেরেছে আর কোন মতবাদ এটা করতে পেরেছে দেখুন কিভাবে বিক্রয় কর তুললে চাদা আদায় করলে অথবা জোরপূর্বক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা নিলে দ্রব্যের দাম বাড়ে কেমন করে দেখুন হয়তো দেশের কোন একটা প্রান্তে একটি জিনিস উৎপাদিত হলো কৃষক বিক্রি করলো হয়তো পাঁচ টাকা কেজিতে ব্যবসায়ী কিনলেন পরিবহনের জন্য গাড়িতে উঠালেন। নিয়ে আসবেন হয়তো দেশের আর প্রান্তে হয়তো এতে খরচ হবে প্রতি কেজিতে দুই টাকা বা তিন টাকা বা চার টাকা কিন্তু মাঝখানে কর দিতে হচ্ছে তুলা দিতে হচ্ছে চাদা দিতে হচ্ছে যদি নাম নাই বা বলি রাস্তাঘাটে যারা রাস্তা ক্লিয়ার করার দায়িত্বে নিয়োজিত তারা বলে টাকা দিতে হবে তো বাধ্য হয়ে ব্যবসায়ী তার পরিবহন পরিবহনযোগ্য মালের বিপরীতে চাদা দিচ্ছে তো ব্যবসায়ী যে চাদা দিচ্ছে ওই চাঁদাটা তো দ্রব্যের মূল্যের সাথে অ্যাড করবে নাহলে দেবে কুড়তে গেছে নিজের বাড়িঘর বিক্রি করে দেবে তো হয়ে এক জায়গায় নয় দুই অনেক চাঁদা দিতে হয় অনেক জায়গায় চাঁদা দিতে হচ্ছে আর চাদা সবাই নিচ্ছে যতটুকু আমাদের অভিজ্ঞতা বিভিন্নভাবে যতটুকু শুনি বা খবর নেওয়ার চেষ্টা করি তাতে জানা যায় কাঁচামাল অথবা দ্রব্য যেকোনো ব্যবসায়িক পণ্য পরিবহন করার জন্যে বিভিন্ন নামে বিভিন্ন পদে বিভিন্ন জায়গায় চাদা দিতে হয় আর এই চাঁদার টাকাটা দ্রব্যের দামের সাথে ঢুকে যে কারণে পরিবহন শেষ করে গন্তব্যে পৌঁছাতে ওই পাঁচ টাকার কেজির দ্রব্য ভাড়া পরলো হয়তো আরও তিন টাকা বা চার টাকা কিন্তু চাদা মাঝখানে আরো দশ টাকা পড়ল তাই এক জায়গার কৃষক কর্তৃক উৎপাদিত জিনিস পাঁচ টাকায় বিক্রি করল আরেক জায়গায় পরিবহন হয়ে গিয়ে ব্যবসায়ী লাভ সহ চাঁদা কর বাদ দিয়ে যখন বিক্রি করতে চাইল তখন এর দাম পঞ্চাশ ষাট টাকা হয়ে গেল এটা কি অজুলুম নয় অবিচার নয় এটা কি কবিরা গুণা হওয়া উচিত নয় শুধু তাই না বন্ধুগণ হতে পারে একজন ব্যবসায়ী কিনল উৎপাদনকারীর কাছ থেকে কিনে পরিবহনের খরচ দিল মাঝখানে সব চাদারা রাদা দিল আর এই চাঁদারা চাঁদা ভাগ হয় চেয়ার অনুযায়ী ক্ষমতা অনুযায়ী অবস্থান অনুযায়ী পদবী অনুযায়ী রেশিয়ন পারসেন্টেজ আকারে ভাগ হয় আমি সব্য সমাজে কিভাবে এটা হয় পৃথিবীর কোন সব্য সমাজে এটা নাই অন্তত আমরা যারা বাংলা ভাষায় কথা বলি আমাদের বাংলা ভাষাভাষীদের চতুর্দিকেই এমনটা রয়েছে নিজেদের চোখে একটু মিলিয়ে দেখুন এর দ্বারা মানুষের মৌলিক অধিকারকে আঘাত করা হচ্ছে অযাচিতভাবে দ্রব্যের দাম বাড়িয়ে দিয়ে দ্রব্য মূল্যের উর্ধ্ব গতি করা হচ্ছে হয়তো কেউ কেউ কিনতে পারছে যেটা পাঁচ টাকার উৎপাদনের জিনিস পঁচিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকায় কেউ কিনছে কিন্তু কয়জনে কিনতে পারে কয়জনের উপার্জন এত বেশি যে পাঁচ টাকার জিনিস পঞ্চাশ টাকা একশো টাকায় কিনতে পারে শুধু তাই না আরও হচ্ছে এর মধ্যে ব্যবসায়ী উৎপাদনকারীর কাছ থেকে কিনে এনে পরিবহন করে মাঝখানে চাদা দিয়ে হয়তো নিজে ডাইরেক্ট বিক্রি করল না বিক্রি করলো পাইকারিভাবে অথবা ডিলারের কাছে ডিলার কিনল অথবা বিশাল বাজারে স্থূপ করে রাখল বিক্রির জন্যে দেখা গেল ওখানে আবার চাদা দিতে হয় ওখানে আবার চাদা দিতে হয় রাখার জন্য চাদা, দলের জন্য চাদা, সাহেবের জন্যে চাদা, পাহারার জন্যে চাদা আরও কত চাদা, চাদার পর চাদা, দাম আরও এড হতে থাকলো পাঁচ টাকার জিনিস একশো টাকাইভাবেই হয় রসুলসাল্লাহ তালা আলী হোসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন সাবধান করেছেন এর থেকে কবি রাখু শুধু তাই না কোনো জিনিস কোনো দ্রব্য কোন কাচামাল, কোনো ব্যবসায়িক পণ্য এক জায়গায় স্থূপ করে রাখা হলো হয়তো একজনে কিনে নিল কিন্তু যিনি কিনে নিলেন তিনি বিক্রি করার আগে অবশ্যই ব্যবসায়িক পণ্য ব্যক্তি কিনলেন হয়তো কাঁচামাল বা ব্যবসার পণ্য বা দ্রব্য স্থূপ করে রাখলেন और एक जगह बिक्री करवश्य स्थानांतरित करते एक ही जगह स्तूप कर रखा अवस्था दुई बार तीन बार बिक्री जागर स्तूप कर रखा आत बदल हृफकज वाणिज्य हम बदल इविरागुना ये बिक्रयर अंतर्भुक्त यमे द्रव्यर दाम बाढ़ हम সহি মুস্তিমের বর্ণনায় রয়েছে মোহাম্মদ রসুল্লাহ কাঁচামাল এক জায়গায় স্থূপ রাখা অবস্থায় বারবার বিক্রি হয় একজনে কিনল আবার বিক্রি করার আগে অবশ্যই তা স্থানান্তরিত করবে কাঁচামাল স্থানান্তরিত না করে একই জায়গায় রাখা অবস্থায় দ্বিতীয়বার তৃতীয়বার যদি বিক্রি করতে যায় তাদেরকে ধরে পিটাও কারণ সামাজিকভাবে এর প্রতিরোধ করতে হবে সামাজিকভাবে বন্ধুগণ আমাদের সমাজে সামাজিকভাবে যদি এই বিষয়গুলোর প্রতিরোধ হতো তাহলে কবিরা গুণা বন্ধ হতো মানুষ উপকার পেত দ্রব্যমূল্যের পাগলা ঘোরা এত দ্রুত আগায়ে যেত না বন্ধুগণ ইসলাম খালি কবরের কথা বলিনি কবিরাগুনা কেবল ইবাদত সংশ্লিষ্ট বিষয়গুলোকেই দিয়ে বলিনি জীবনযাত্রার বিষয়গুলোকে অন্যায়ভাবে এবং জীবনযাত্রাকে অন্যায়ভাবে যারা স্টপ করে দিতে চায় তাকেও কবিরাগুনা বলা হয়েছে আর এই যে অযাচিতভাবে বিক্রয় কর আদায় করা তুলা আদায় করা জোর করে চাঁদা আদায় করা এর মাধ্যমে মানুষের জীবনের ফ্লোকে স্টপ করে দেওয়া হয় সকল মানুষের ক্রয় করার ক্ষমতাকে আঘাত করা হয় সবাই কিনতে পারে না যার পয়সা রয়েছে সে অনেক কিনে নেয় আর যার পয়সা নাই সে কিছুই কিনতে পারে না প্রয়োজন মিটাতে পারে না খেতে পারে না এটি কি কবিরাগোনা হওয়া উচিত নয় আমরা কি বিভিন্নভাবে এই বিষয়গুলোকে উদ্বুদ্ধ করছি না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তাল আলী ওসাল্লাম আমাদেরকে সাবধান করে দিয়েছেন তাই এমন কবিরা গুণা যাতে কোনো সুন্দর সমাজে না হয় আদর্শ সমাজে না হয় ভালো সমাজে না হয় আর যদি আমরা ভালো হতে চাই সুন্দর হতে চাই তাহলে অবশ্যই নিজেরা নিজেদেরকে পরিবার পরিজনদেরকে আপনজনদেরকে ব্যবসায়ীদেরকে এর থেকে বিরত রাখতে হবে যারা বিভিন্নভাবে প্রশাসনিক বাস্তবতায় তাদেরকেও সাবধান হতে হবে বিক্রয় করের চাঁদা খাওয়া যাবে না কবিরাগুনা আরেকটি বিষয় খুবই প্রাসঙ্গিক আজকে আমরা আমাদের সমাজে ব্যবসায়ীদেরও অলসতা অথবা ইউনিটি না থাকার কারণে অথবা অন্যায়ের প্রতিবাদ করার ক্ষমতা না থাকার কারণে অথবা অন্যায়ের প্রতিবাদ না করার কারণে বরং অন্যায়ভাবে চাঁদা দিয়ে নিজেও লাভটা বেশি নিতে চাই লাভ বেশি করবে এই কারণে আরেকজনকে সুযোগ দেয় और जरा चाँदा आदाय करी के अतिरिक्त मुनाफा आदाय करते सहयोगित कारणसाय भलो मानूष आज बोलते अतच एक समय व्यवसायी मानी भलो मानुष रब आलमीन हबीबेर सल्लाहलीसल्लामेर दस जन सी जान्न सुबाद पे नौन हलन आंतर्जातिक व्यवसायी आज के कई व्यवसायी के जान्न बलब জান্নাতি তো দূরের কথা ভালো মানুষ বলব বন্ধুগণ এর কারণ কবিরা গুণাহে সবাই লিপ্ত তাই ভালো বলা যাচ্ছে না এটি সমাজ সুস্থ সমৃদ্ধ সকল জিনিসের সর্বরাহ ব্যবসায়ী ভালো হওয়া উচিত এবং তার বৃহতম হাবিব মোহাম্মদ রসুল্লাহ আলী সাল্লাম ব্যবসায়ীদেরকে ভালো হতে আদেশ করেছেন কারণ যে ব্যবসায়ী আমানত হিসেবে যথার্থতার সাথে ব্যবসা করবে রব্বুল আলামিন তিনটি পুরস্কার তাকে দেবেন এক নম্বর অতি তাড়াতাড়ি তাকে অডেল সম্পদে ধন্য করবেন গান্ধীজিকে দশটি দরোয়াজার নয়টি দরওয়াজা ব্যবসায় দুই নম্বর রব্বুল আলমিন ব্যবসায়ীকে মানুষের সেবা করান ব্যবসাটাই মানুষের সেবা আর তিন নম্বর যার অডেল সম্পত্তি হয় যে মানুষের সেবা করে তার নেতৃত্ব হয় সুতরাং আসুন না যারা ব্যবসায়ী আমরা যারা ভোক্তা বিভিন্নভাবে উৎপাদনকারী ভোক্তা ব্যবসায়ী সবাই মিলে বিক্রয় কর আদায় জোরপূর্বক চাদা আদায় অথবা তুলা আদায়ের মতো কবিরা গুণা থেকে আমরা বিরত থাকি আমাদের সমাজ বিরত থাকুক আমাদের সকলকে তৌফিক দিন আমিন আদা মা আইন قال علم عند الله عليه توكلت و اليه نيب والسلام عليكم ورحمه الله أجرهم. لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون السلام عليكم وعليكم السلام السلام عليكم আমি তাই আমি পিস নেছি কে একটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক টেলিভিশন একটা টেলিভিশন হ্যাঁ সত্যি যদি এটা হয় নন প্রফিট ইসলামিক টেলিভিশন কেন নয় जकत दान अर्थ पलर बच्लिस শূন্য শূন্য আট তিন সুয়ে ওয়াই জিবি দুই দুই টাকা পাঠিয়ে আমাদের ইমেইল করুন সাপোর্ট টিভি ডট